mati hobe asol bari wa nastaghfiruhu wa nu'minu biki wa natawakkalu alayk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 শাহ ই ওদা ও নাহ শ্রীদ ও ম শের দিয় ওদ এমলা skin mm -hmm. أصبحتم بنعمته إخوانا وكنتم على شفاح فرة لعلكم تعتدون قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن সদা করশো লগুলি সাল্ল কত জি জমি হে হসনত জমে বলাব অলা কমি হম হসনত জমি আল্লো হাফিজ উদ্দিন ইসলাম আয়োজিত ইসলামী মহাসম্মেল শ্রদ্ধে ভাজন সভাপতি মুয়াজ মুক মালামী কালাম সদিমন্ডলী উপস্থিত প্রাণপে মুসলমান ভাইয়েরা पर्दार अंतराली अवस्थान रत अत्यंत श्रद्धे मौबी हमें कुरान शरीफे सोरा आल इमरान एक तीन नम्बर आयतर अंश विशेष तीलावा कर आयातर मध्य महान आल्ला तुम्हारे पथी जो न्यामत दिए न्यामत कथा स्मरण कर 24 24 डूबे भाजेना न्यामत भाजबुल आलमीन के की তাহলে আমাদের হায়াত শেষ হবে আল্লাহর দেওয়া নিয়ামতের গণনা শেষ হইতে হবে শেষ হবে আল্লাহ বলে অমরা যদি আল্লাহ আমার দেওয়া নিয়ামতের হিসাব শুরু করো আমার নিয়ামতির হিসাব শেষ হবে না এবং যতগুলো একটা অস্বীকার করতে পারবে না না আমাদের দেশের অনেক মন্ত্রী এমপি রা হিসাবে হ্যান করছি ট্যান করছি হিডা দিছি হিডা দিছি দেশের জনগণ কিচ্ছু দিছেন না অনেক যা কয় দেখা যায় তা না আমি তোমাদের যা দিয়েছি একটা নিয়ামত কে অস্বীকার করে বলতে পারবে এটা আমার না বলেন আল্লাহ বলে আল্লাহ বলেন চৌকা আমি দেইনি চৌকা দিলে কি তোমাদের দুইটা চোখ দেয়নি অস্বীকার করতে পারবেন যে চোখ আল্লাহ না আওয়াজ আল্লাহ যদি দুইটা চোখ না দিতেন অথবা যদি অন্ধ করে দেন তাহলে আমার আর কি দাম এম ফাঁস করে গাড়িতে ভিক্ষা করে এক লোক অন্ধ এম হাস তার ই হাস বলে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করছি আমার পিঠা বাড়ি যা ছিল সব বিক্রি করে লন্ডন গেলাম যাওয়ার পরে ডাক্তাররা যে রিপোর্ট দিল চোখ পরীক্ষা করিয়া আপনার চোখের ওই জিনিস নষ্ট হয়ে গেছে যেটা সষ্টা ছাড়া কেউ দিতে পারবে না তাই আমি এখন বিখ্যাত আল্লাহ বলে তোমাদের মুখের ভিতরে জিব্বাকে আমি দিইনি কে দিছেন আমার আপনার জিব্বা আপনার জিব্বা থেকে আমার জিব্বার থেকে কুকুরের জিব্বা আর বড় আরো ধরে কন কিন্তু তার জিব্বার মধ্যে কোন কথা নাই কথা বলতে পারে না কিন্তু আপনার জিব্বা নাহাদুরি আর বিদ্রোহী কবি নজরুল ইসলাম যার জবান দিয়ে আগুন বের হতো কিন্তু মৃত্যুর আগে তার জবান বন্ধ করে দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন এরা নজরুলের বাহাদুরি নয় এটা আমি দেওয়া ক্ষমতা আমার দুটো দিলাম তো সিরে মাঝহারিতে আল্লাহানিভীর লেখেন দুইটা ফ্রুটের কত দাম ট্রুট যদি না দিতেন প্রথম নম্বর হলো আমাকে এত বিস্তি দেখা মেয়ে তার মেয়ে কোনো দেওয়া হবে না ঠোঁট নাই তোর ঠিক দুটো ঠোঁট যদি না তাকে আপনি আমার তাহলে আপনি পান করতে পারবেন না যদি মনে করেন যে ম্যাঙ্গুর জুস বাড়িছে টুট যদি না থাকে তোর সিলে মাঝে হারিতে তিন নম্বর তো অনেক অক্স উচ্চারণ হবে না যেমন আব্বা আম্মা বলুন ফুট ছাড়া খালি জীব বাড়া আল্লা রাবুল আলমিন স্মরণ করাই নেন স্মরণ করো আমার নিয়ামত তোমাদের প্রতি যা দিলাম স্মরণ কেন কেন করাই দিলেন আল্লাহ বলেন যা দিয়েছি খাও দাও কুর্তি করো আনন্দ উল্লাস করো এই জবান দিয়ে আমার বিরুদ্ধে কথা বলবে তোমার ব্রেন আমার দেওয়া আর এই ব্রেন দিয়ে শুধু আমার অবশ্যই কামতের কঠিন মাদানে আসামের কাঠ গড়ায় তোমার জবাব দেবে আমরা জবান দিয়ে তুমি বক্তৃতা দিবা আমার বিরুদ্ধে আল্লা বলছেন তোমার কানের শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি বল শক্তি সবগুলো আমার দেওয়া দেওয়া তোমার কান দিয়ে শোনো এই শোনার শক্তি আল্লাহর দেওয়া চোখ দিয়া দেখো দেখার শক্তি তোমার অন্তর দিয়া বুঝো এই বুঝার শক্তি আল্লাহ আল্লাহ রে তোমার মার থেকে এমন ভাবে আনছিলাম যে তুমি কিছুই জানতে না বলবো আয়াত বলবো কোরআন আয়াত আল্লাহ আমি তোমাকে না পাক পানি এরপরে পর্যায়ক্রমে না পাক পানির থেকে রক্তের পিণ্ড হলো রক্তের পিণ্ডের থেকে তোমাকে শিশু বানাইয়া ই হরিজুকুম তিফলা তুমি বেবি তুমি শিশু আমরা নাম ওই রেকালে তার বাচ্চা আর বড় হবে না আমি আনলাম কিভাবে আনলাম অন্য বলেন تَعْلَمُونَ شَيْئًا الله بيقول والله اخرجكم আল্লাহ তোমাদেরকে বের করে এনেছেন কুতার টিকে তোমাদের মার পেটিকা তুমি কিছুই জানতে জানতে না, না ধরতে হাঁটতে না কথা বলতে না তোমার কোন মেধা ছিল না মাথা ছিল কিন্তু বুদ্ধি নাই তখন তুমি কে হালুয়া মনে করে কিছু মুখে দিয়েছ কিছু মাথায় দিয়েছ আর আজকে বুদ্ধিজীবী হয়েছ এখন আমারে এ ছিল না প্রাকৃতিক কি মনে করেন পৃথিবী কি এমনি হয়ে গেছে আবার একদম মহাশূন্য একটা গ্রহ ছিল হঠাৎ করে ফুটে গেছে এক টুকরা নিচের দিকে যে আর আমার এখানে একটা লোহার টুকরা ছিল হঠাৎ করে বিস্ফোরণ বটে এক টুকরা স্ট্যান্ড হয়েছে একটা মাউথ পিস এক টুকরা মেশিন এক টুকরা ব্যাটারি এক টুকরা ইউনিট এক টুকরা হরন হঠাৎ করে ভাই সকলে বলবেন এই কম আপনারা বলতে পারেন ওদের মাথার তার সিরা এমন বড় বড় ডক্টরেন যে ডক্টর আল্লাহ সিরে না এই ডক্টর আল্লাহ বলছেন ডের চেয়ে আর। কন না আর আমরা বলি ডক্টর আল্লাহ বলেন তো যেভাবে নিছে একটা কুকুর তার মালিক চিনে হ্যাঁ তার মালিক সিনে না ঠিক দেখবেন আপনাকে চিনে না কুয়াশার মধ্যে আপনি এক ঘুরে নিয়েছেন সমস্ত মুখ ঘুরে রাখেন চোখ বের করা কুকুর দূর থেকে কয় এটা কি সুর না মালিক ঢাকা তখন আওয়াজ দেয় হ্যাঁ এই কে অর্থ হইল তুই আমার বাড়িতে খোঁজ আমার বাঁথের মার খাস আর আমার ভোগ কইলে কুত্তা লোভিত হইয়া আরে মালি আমি তো বিয়াদি করছি এমনি কাছে আইসা মাথাটা নাইয়া দেখবেন স্প্রিড এসটা এই দাদা বুঝেছে আপনি কাপড় দিয়া শরীর ঢেকে রাখছেন চিনতে পারি নাই বেদি করছি দুঃখিত আল্লাহ কুত্তা মালিক ছিনে তুমি মালিক ছিল তুমি কিসের মানুষ এখন ঠিকা আল্লাহ দুনিয়াতে মালিক সিনেনা দুনিয়া তু নিকৃষ্ট আপর কালে তো প্রমাণ হইয়া ওই নিজেই বলবে আল্লাহ এমন মানুষের কুকুর হওয়ালো কিন্তু পাঁচ বৎসর পরে দুর্নীতির মামলা। এটি বিস্কুট খাই সাপ করছে গরিবের ঠিন আত্মসাপ করেছে কারণ সাধারণ হাফলিকা সাধারণ হাবলিক বিস্কুট খাইছে না কোনো পাবলিকের চাইতে আরো ঠিক আশা হল মতো কাক ক্যা মতের মাঠে গ্রেফতার হবে সেদিন বলবে কুকুর তো গ্রেফতার হয় না আমি গ্রেপ্তার হইলাম নামের লাল গড়ে যখন জাহান নামের দিকে যায় তখন আল্লাহ কুত্তা তো নামে যায় না আমি তো জাহান নামে যাই তাহলে কুকুরের চেয়ে আমি আরো কম ওই দিন বলবে আই হাই কুকুরের যা আল্লাহ যারা চিনে না এমন অনেক মানুষ হাট হাজারের কান্না অনেক মানুষ আছে তোমার মাথায় মেধা ছিল না বুদ্ধি ছিল না আমি বুদ্ধি দিলাম হাতে ধরার শক্তি ছিল না হাতে ধরবার শক্তি দিলাম পায়ের মধ্যে হাঁটবার শক্তি ছিল না আমি হাঁটার শক্তি এখন আমি সবকিছু দিয়েছি তোমাকে এখন তুমি যদি আমাকে না শেনো না বুঝো জেনে রাখো সবচেয়ে হিসাব তোমার দিতে হবে এত করে বলব না অসুবিধা হচ্ছে আল্লাহ আরেক প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে তুমি জাম্বর হইলা হিসাব আরো জবাব দিতে হবে না এরকম নয় প্রত্যেকের জবাব দিয়ে তার কাগোড়া দিতে হবে দরকন ঠিক কিনা আল্লাহ রসুল বলেন ময়দানে কি কেহই পারবে না কেহর মধ্যে তো আপনি একজন আপনিও কি পারবেন না যদি দয়া মায়া না হয় আল্লাহর যদি অনুগ্রহ না আমিও জবাব দেওয়া যেতে পারব না কিন্তু মহান আল্লাহর দয়া মায়া আমার প্রতি হবে তোমালে তুসান এই আয়াতের ব্যাখ্যায়িত আব্দুল হকছেন হুদুরা শরীফ থেকে বের হলেন এমনি তাকায় দেখি আবু বকর সিদ্দিক বেরো হয়ে এসে আল্লাহ নবী চেহারা মুবারকের দিকে তেকাই আছে নবী চেহারা মোবারকের দিকে তেকাই আছে চারাম বাকের দিকে তাকাতে পারতেন একজনের নাম আবু বকরার জন্য নবীজি বলেন কেন এইভাবে তাকিয়ে আছো হাজার সিদ্ধ বলেন ইয় ঘরে গিয়েছিলাম জানতে পারলাম কোনো খাবার তৈরি হয়নি পেটে দারুণ খিদা তাই আপনার দরবারে এসেছি তেকাইলে আমার পেটের খিদা দূর হয়ে যায় কিছুক্ষণের মধ্যে আসলেন হাজু কুমার উনিও এসে রসুলের চেহারাম বরকের দিকে তেকাইছে নবী আমি ও করে গিয়েছিলাম জানতে পারলাম আমার ওখানে কোন খাবার তৈরি হয়নি ক্ষদার্থ অবস্থায় আপনার দরবারে এসেছি আপনার চার দিকে নবী যে ডাক তোমাদেরকে দিব আমার করে কিছু নাই আমিও করে এসেছিলাম আমার পেটেও খেডা আয়াসা পরিষ্কার করে জানা দিয়েছেন নবী গান আমিও ক্ষুদার্থ চিন্তা করছেন কেমন তিন ব্যক্তি ক্ষুদার্থ আল্লাহ আমি জানায়া দিয়েছেন যদি মেনে নাও আমি আল্লাহ আমি নোয়া এই জমিন আকাশ সবগুলোর বরকতের দরজা আমি খুলে দেব সুবহানাল্লাহ অভাব দূর হয়ে যাবে সমাজের মধ্যে নিরাপত্তা চলে আসবে আর না হয় তোমাদের সমাজের নিরাপত্তা আসবে না জিনিসের দাম কমবে না বাড়তে থাকবে কোণা পরিবন্ধ হবে না কোণা কোন গতি থাকবে যদি গোলা বন্ধ করতে হয় আমি আল্লাহর কোরআন ছাড়া জীবন ও সম্ভব নয় এখন দেখা যায় মহিলা রাস্তা দিয়ে যায় যুবকরা চোখ তুলেও দেখায় না এক মহিলা আর এক যুবক দেখে আসতেছে বয় করে কপকে সেখানে এখন কি করে এই যুবক নিয়ে আমার ইজ্জত নষ্ট করে ফেলে যুবক কাছে তোর বাড়ি কে দেশে না আমার বাড়ি তোর এই দেশে এমন সুন্দর চরিত্র তোর কে বানাইছে যুবক আল্লাহর কোরআন আমাকে শিক্ষা দিয়েছে গো এই জমিনে কেউ না দেখলো আমার আল্লাহ আমাকে দেখতেছে কেমন চিন্তর্শন অপহরণ এগুলো যদি বন্ধ করতে হয় কোরআনের তালিমের মাধ্যমে বন্ধ সম্ভব অন্য কোন তালিম দেওয়া সম্ভব নয় পার পারবে যখন দেশে মার্শল্য আসে তখন যে কামরা করতে না বিশ দিয়া কি সময় কল্লিশ হাজার কেন আইন গরম কি গরম আইন বড় গরম এর লিখে আরো এইগুলো যদি বন্ধ করতে হয় কোরআনের তালিম কোরআনের আলু ঘরে ঘরে সরাই দুই নম্বর কোরআনই একমাত্রই এমন কিতাব তালিম যা দুনিয়ার পরেও চলে আর একটাও দুনিয়ার পরে না যদি ইংলিশ বই বাবার কানের কাছে কু দেয় চাকরাত মাফ হইব তো তাদের খারা দুজা সিং মারে ফারে ডিম আর্টিম আনশ্য মিছা করা তাদের খার আর দুইটা সিং মাঠে পারে আচ্ছা আমি জিজ্ঞাসা করছে তো ডিম পারেনি সিং আছে গরু ছাগল আছে আপনার ছেলে কি বললো তাদের খার আর দুইটা সিং আর নিষেধা হারে এরকম রা এমন আশ্চর্য হরা এই ঘরা যদি হয়ে আপনার বাবার কানের কাছে কয় কিন্তু ওই আপনার ছেলে শুরু বাচ্চা যদি কি আপনার কানের কাছে পড়ে আল্লাহ নবী বলেন কানের কাছে পড়লো আর চাপ দিয়ে ধরো না আমার সুরাইয়া আসেন এর তেলের বরকথে আমি আল্লাহ মুহূর্তে তার মরনের কষ্ট মাফ করে দিলাম মরনের কষ্ট কষ্ট তো মনের কষ্ট যদি আল্লাহ করে দেয় এই মাস্টার আল্লাহ অন্যরা দিয়ে ভরাইবেন কাজ নাই নিজে পড়াইলে নিজের ছেলে এখন আমি সন্তান খালি কাফে যে জানা যা ভরা আল্লাহ জিজ্ঞাসা আর আসলে আসার কারণ হইল আব্বা সামনে আব্বার ইতিহাস তার চোখের সামনে বেশ উৎসন্টিক আরে আব্বা স্টেশনে নামলে দেখতাম স্টেশনেছেন আবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে দেখে রাস্তা আপনি প্যাকেটের ভিতরে চলে গেলেন আব্বার কথা তখন মনে হয়ে গেল মার কথা যখন মনে হয়ে গেল তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে এই পরিস্থিতি আল্লাহ ডাক দেয়া কর যে তোমরা সাক্ষী সাথে আমি আল্লাহ তার বাবা অথবা সমস্ত হয়ে গেলে আপনার কোন শিক্ষা কবর যাবে না যাবে ধরে কিন্তু যেই মার তো কবরে গেছে কবরে যাওয়ার পরে তাকায় দেখে সূর্য লাল যারা দমন করতে জুতার শব্দ খবর থেকে শোনা যায় এই পরিস্থিতিতে সেখানে গিয়ে আসছে চাপ দেওয়ার পরোজনা প্রতিষ্ঠান লক্ষ্য করে দেখে এক পাখি তার কবরের ভিতরে ঢুকে পড়েছে আর ডাক সকলে তোমাকে ছেড়ে দিতে পারে আমি তোমাকে কোনোদিন সারব না ডাক দেবের কাকু তুমি হে পাখি তুমি কি পারবে কবরের ছাপ প্রতিবাদ করতে এই কি এই ক্ষমাতে আছে তুমি মনে করেছো। আমি দুনিয়ার কোনো পাখি না গো আমি আল্লাহ কর পাখির চোর ধরে তোমার খবরের ভিতরে ঢুকে পড়েছি দিতে পারি না হবে। আমি আল্লাহর কোরআন তোমাকে ছেড়ে বিদায় হব না শুধু ই আরো কামিন সাথে আল্লাহ সাথে কোরআন যেইভাবে যারা করবে কোন নবীও এইভাবে যেরা করতে পারবে না কঠিন মহাতারিফ আল্লাহ সর্ব প্রাথম প্রভু আমার কাছে তো নাই জিব্রাইল না নিয়ে গেল জিব্রাইলকে হবে আমার নিয়ে ডাইরে তোমার বিশ্ব নবীর সিনার মধ্যে রেখে দিয়েছি আল্লাহ তার প্রমাণ কোরআনে لَزَلَّ بِغَيْرِ رُوحٍ آمِين عَلَى قَلْبِكَ لِتَكُونَ مِنَ الْمُذَكِّرِينَ الله الله আমি তো আগে আইসি উম্মত সুয়াল সাহাবিদের সামনে বাসন দিয়া কোরআন শরিত আমি আমার উম্মতের কাছে ছেড়েছি প্রমাণ আসেনি যখন আসেন রসুল বলেন তারাকিমা আমি চলে যাই দুই চার দিনের শেখা দেয় একটার নাম আল্লাহর কিতাব আর একটা হলো আমার হাদিস আমার সন্ন্যত আমি আর কাছে হ্যাঁ উন্মত লাইনে দাঁড়াও ফাইলে দাঁড়াও একটু সময় দেন আমাকে এদের জিজ্ঞাসা করার আগে আপনি সময় নিয়ে কি করবেন আল্লাভ আদম নবীর কাছে যাব যান আপনাকে সময় দি না আদম নবীর কাছে যাবেন তখন আদম নবী ওই যে আমার উন্মত লাইনে দাঁড়াইছে এরা পরিণভাবে জবাব দিতে পারবে না যদিও আমার উন্মত আপনারই সন্তান চলুন আপনিও চলুন আল্লাহরকে আল্লাহ জিজ্ঞাসা করা এদের ছেড়ে দেয় আর তোমার বলেন চলেন যাই আপনার সকলের আব্বা এবং আপনার সর্বপ্রথম নবী আর আমি সর্বশেষ নবী তাহলে তুই নবী যদি যাইগো। আদমারি ইসলাম বলেন না পারমানা আজকে কেমন ছেড়ে মাঠে আমার সন্তানের পক্ষে কথা বলতে আমি পারমানা আমার বয় হয় বিশ্ব ব্যক্ত হইয়া কেম মাঠে শ্রদ্ধা দিয়া কামে আল্লাহ এই ও মাঠে। আলী খাম বাবা হইয়া সন্তানের জিম্মারি ছেড়ে দিতে পারেন কিন্তু আল্লাহ অনেক কষ্ট করেছে এমন অনেক উম্মত আছে যাদের বাড়ি কোথায় এত দূরে বাড়ি জীবনে কোনো দিন তোমাকে দেখে নাই আমি নবী দেখে নাই কোরআন চাকির দিল কোরআন আপনার মাথা উঠানি আপনার মাথা উঠান ও আল্লাহ নবী আপনার মাথা উঠান আমি আল্লাহ এটা মতের মাঠে রহিম দর্শি দর্শি হ্যাঁ শোন অস্বীকার করেন আল্লাহ বলবেন তুমি যে আমার কালাম তা অস্বীকার করতে পারবো না অতএব তোমার দরখাস্ত মঞ্জুর করিয়া অপরাধের জিন্দিগির গুনাম সুতরাং কোরআন শরীফ আমরা ধরব দুনিয়া এবং আখ রা উভয় আমাদের জন্য সম্ভব নয় দুই নম্বর হইল পরকালেরও যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে হয় কোরআন শিক্ষা ছাড়া বিকল্প নাই এখন যদি এখানে ডাক্তার হতে পারবে না পারবে কর্মক্ষেত্র হবে ভিন্ন দূরে কন্ট্রিকা নারী পুরুষের কর্মক্ষেত্র যদি ভিন্ন না হয় নারী লাঞ্চিত হবে না যদি ঢাকা লেখাপড়া করি কাজে কাঁধ মিলে তো কইয়া ঢাকা শহর তখন মেট্রোপলিটন পুলিশ বানিয়েছিল মহিলা পুলিশ ঢাকা শহরে তো এক মহিলা মাথার মধ্যে ক্যাব টুপি দিয়া এরপরে দুজন মহিলার দিশে ডাকা শহরে এইভাবে যদি হয়তো ভিন্ন হবে ইসলাম নারীর ইজ্জত এত বলে দিয়েছেন আমাদেরকে জানাই দিয়েছেন এর জেনে তাহাত তোমাদের জান্নাত হলো মার ভাই কবি হো অলি হোক গাউস হোক কুতুব হোক মন হ্যাডোকেট হোক যাই হোক মাকে সম্বন্ধে এবং রসুল এমন দিচ্ছেন যে ছোট বাচ্চার থেকে একটা আপনার যদি প্রথম কন্যা সন্তান হয় ইসলাম ঘোষণা দিছে আপনার কন্যা সন্তানটা যে হইল এই জন্যে আল্লাহ রসুল বলেন তোমার স্ত্রী ভাগ্যবতী প্রথম যদি মেয়ে হয় তখন ওয়াইফ দেয় হ্যাঁ আর একটা বিয়ে করে ফেলব আমার তো সেলের দরকার ইসলাম নিষেধ করছে মূর্খ কথা আপনার স্ত্রীর কি আছে যদি স্ত্রী আবার বলে যদি সমান অধিকার হয় এমন লক্ষ্য করে দেখেন ইসলাম আমরা না জানার কারণে বৌ শাসন গেল হ্যাঁ আমার হ্যাঁ না গেলে আচ্ছা মার কি করার আছে ধর এখন বাবা তিনটা মেয়েছে না একটা খাসিল আমার তো আছে না উল্টা হতে গেলো উল্ডা হতে এই ব্যাপারে আল্লাহর রসুল কি বলছেন শোনেন কত বড় আপনাকে মেয়ের পক্ষে আল্লাহর রসুল মানে লক্ষ্য করেন আল্লাহ রসুল বলেন ও মেয়ের বাবা তোমার যদি খালি শুধু মেয়ে ছেলে না থাকে। তুমি না তুমি আনন্দিত হও তুমি খুশি হও এর কারণ তুমি ও মেয়ের বাপ আমি বিশ্ব নবী ও মেয়ের বাপ তোমার হাসার হবে আমার এর চাইতে বড় আর পুরস্কার কি দিতে পারেন আরো ধরে আর যদি নারী পুরুষের সমান এক ক্ষেত্র করে ফেলেন তুই ইজ্জত নিয়ে গড়ে যেতে পারবে না আর সমান হয় না সেখানে নারীটা ঠকে যাবে আর আমরা বলি সমান অধিকার কিন্তু অধিকার দেই না দেবায় যখন ওয়াজে নামলাম আমি আর এক বক্তা একসাথে আর আমি দুই বছরের ছোট বড় আমি দাওয়াতি এমন না তো আমার এক মানানো আমার লঙ্গিটা খুললে গেছে একটু ব্যাগটা দরে একজনের লঙ্গি খুলে গেছে ব্যাগে ধরবো না আমি ধরলাম ব্যাগে এখন লঙ্গি করতে লড়া দিয়ে আড়ে ব্যাগটা আমিও বাহানা দিয়ে গাছটি আমার দেওয়া হইতেছে ঠিক সমান অধিকারের নাম দিয়ে হ্যাঁ পুরুষের গাছটি নারীর মাথায় দেওয়া হচ্ছে এটা বুঝতে পারান দিলে নারী ঠকবে এই কথাটা বুঝাইব কে নারী সমান দিতে চান যদি নারী ঠকবো নার নারীর বন্ডক আরো তো দণ্ডক আছে আরো তো আছে তো ঠকবে না আমি একটা ছাত্র যে মানে মাঠ খুনা দেখি মাঠে এক লোক চাষাবাদ করতেছে তো সকলের তো দুইটা বলত থাকে বলেন ঠিক না তুই এক লোকের একটা বলত একদিকে একটা বলত আর আরেক দিকে আরেকটা গাবি তার দুটা এটা আমাদের দেশে জুয়াল আপনারা কি জানিনা জুয়ালের মাঝখানে একটা কারি তাকে দেখছেন এই মাঝ কানের মধ্যে লাঙ্গল বাঁধে কি বললাম ঠিক না কিন্তু উনি দিকে বলছেন মাঝখানে বাঁধেন নাই তা আমি দেখে বললাম চাষা এই জুলুম করলেন কেন মাঝখানে দিলেন না আমার জবাব দে জুলুম করছি না ইনসাফ করছি কি করছে আমি বললাম আরো বড় হো আমিও বললাম চাষা বড় হইয়া আপনারা ফাইনা না হয় কি বিশ্বাস এখনই আমার বোঝাইয়া দেয় তখন আমার কয় মাস্ক কানে দিলে গাড়িটা ঠকব সমান দিলে ধেন কি বুঝে আর আমরা বুঝিনা মাঝখানে দিলে আর তোদের কে ঠকবে গাভিটা ঠকবে কিভাবে দিক না কিভাবে গাবিদা ও দেয় আবার দুধও দেয় আর বলো দেয় না দেয় নাকি আপনার এই দিকে এখন যদি সমান তার বন্ড কি জলের বার সমান বাসর জুয়ালের বার সমান দুধ বড়দ বার সমান বাসরও নাই ধূতো নাই কথাটা বুঝতেছেন তেলেখন অবস্থা কি হবে বাছুর যখন দেয় গাই তুই যখন বাসুর দেশ দুধ দিবে না আমি বাড়াইছি নারীরা বাচ্চাও দিবে বাচ্চার প্রসাব কষ্ট করবে দুই বছর দুধ খাওয়াতে হবে সমাজের বুজারা যদি সমান হয় নারীর প্রতি চুলম হবে এই কারণে আমি আল্লাহ নারীকে দিয়ে তোমরা বাচ্চাদের জন্ম দিবে গর্বে ধারণ করবে দুধ খাওয়াবে তখন বাচ্চাও দিবানা বাচ্চাকে আল্লাহ আমরা অনেক সময় বলতে মনে করি যে নারীকে ইসলাম ঠকাইছে আসলে ঠকাইছে আচ্ছা বলেন ইসলাম সারা কোন ধর্মে বাবার সম্পত্তিতে মেয়ের কোন অংশ নাই একমাত্র ইসলাম ইসলামও না ভারত দিয়ে মেয়ে লোকের কোন অংশ নাই ছিলেন আর ইসলাম সারা আর কোন ধর্মে নারীর অধিকার নারীর বাবার সম্পত্তে কোনো অংশ নাই ইসলাম সায়রানা দিয়া পুরুষের চাইতে বিষে দিছেন জীবিত থাকতে বন্টন করলে ছেলে মেয়ে সমান আমি যদি জিন্দা থাকতে আমার মেয়ে বন্টন করি ইসলামের বিধান হলে সমান সমান দিতে হবে বুঝেন যদি আমি মারা যাই মারা যাওয়ার পরে আমার পরিত্যক্ত সম্পত্তির থেকে সুলো আনার থেকে আঠানা হইল ছেলে মেয়ে আর এই বন্ডকটা বড় কেমনে বড় হইল কিভাবে বড় বোঝাবো না অসুবিধা হইতেছে আপনাদের আরো ধরে কন বড় কিভাবে আপনার এক সেলের বয়স বয়স হলো সাতজন সব জায়গায় দেখা নিবি খরচ হলো দিয়ে নিবি আইসক্রিম খাইলে খাইস বেবি ভাড়া টেম্বু ভাড়া রিক্সা ভাড়া সব দিবি বড়ি সেলা আমরা খাইলে খাবি ঠিক এখন ছোট ছেলে তো কিছু দিতেই হয় না দাওয়ার লাগে আরো দিতে ওখানে বড় ছেলে যেহেতু তাকে সব জায়গায় চালাই নিবে দেখা নিবে সুতরাং তখন আপনি করেন কি পঞ্চাশটা টাকা একটা নোট এর পকেটে দেওয়া করেন এটা তো পকেটে রাত বড় কয়ে দিচ্ছেন এর পঞ্চাশও দরবি না এটা পকেটে থাকবে যেতে যেতে এমটি পকেট এক টাকাও পকেটে নাই আর ওর পঞ্চাশ থেকে অনুপঞ্চাশ হইছে না ইবার বলেন বন্ডক কুন্ডা বড় তো ধরে কোনটা তোর পঞ্চাশ বড় না আরো তোর পঞ্চাশ বড় না পঞ্চাশ বড় ঠিক তবে আল্লাহ বলছেন নারীরা যেহেতু দুর্বল এই পুরুষরা সব জায়গায় খরচ দিয়া তুমরা সালাই নিতে গিয়া মে আর আমার ছেলের বয়স যদি পনেরো হয় এর আগ পর্যন্ত সালানি আমার ওফরে বাজি পনেরো হয়ে গেলে বাবার উপরে আমার ছেলে আমার এই রুজি করে আল্লাহ আমার বাবা বিয়ে করেন লাখ লাখ টাকা খরচ করে আমাকে আল্লাহ পাক্কাও করবেন না দায়িত্ব না তোর তুই রুজি করলে আচ্ছা কিন্তু মেয়ের বেলা ইসলামের ঘোষণা যে এই মেয়ের পনেরো বুঝিনা বিশ বুঝিনা যতক্ষণ পর্যন্ত আর এক হাতে তুমি না সমাবে পর্যন্ত তার বরণ পোষণ শিক্ষা চিকিৎসা বাবার উপরে বাজে নারীর মেয়ে তাকে অবস্থায় কোন নাই দুই নম্বর অবস্থান কি হওয়ার পরে বো হওয়ার পরে নারীর দুই তিন নম্বর অবস্থানটা হইলো দুইজনের মিলে সন্তান হইলো এই সন্তানের খরচ যাবতীয় আমার উপরে ওয়াজিব আমার বোর উপরে ওয়াজিব না ইসলাম যাবতীয় খরসের বার পুরুষের কাজে দিয়া নারীকে এই বন্ধ খরস নাই আর এখন যদি সমান বন্ড করতে যান খরচ সহ কিন্তু বন্ধন হইতে হবে যেরকম ঠিক না তখন কিন্তু সব খরস দিয়া আর না সাইরানা থাকবে না এখানা থাকবে যেরকম ঠিক বলতেছিলাম আল্লা থাকে কুকুর বিড়াল পেশাব পায়খানা করে পানি খরচ করে তো আর তো ধরে করে ইউরুফে দেখলাম বেঈমান কাপড় রাজাদের ইমান নাই ওর পেশাব পায়খানা করে পানি খরচ করে না আপনারা বলতে পারেন কেমনে আমি না পানি আছে না বদনা আছে। ব্যবস্থাও নেই তুই তো বোঝা গেল ওরা পায়খানা করে বসে না এক নম্বর হলো অমানুষ তোমার মর্যাদা কোরআন সমেষ্ট নিয়ামত যেটা ইহো কালেও পরকালেও কাজে লাগে ভাইরা আমার লক্ষ্য করে দেখেন কোরআনের সাথে যারই সম্পর্ক হয় তার দাম বেড়ে যায় যে কারের সাথে কোরআনের সম্পর্ক ওই কারের দাম বেড়ে যায় কত পাও লাগলে চুম্বন করে আর সেগুন কাঠ দিয়া আপনি বানাইছেন খাট বাচ্চারা পেশাব পায়খানা করে নষ্ট করে কোনদিন তারা চুম্বন করে না এই কাছে গিয়া পড়ে যেই যেমাত্র সুরাইয়া তেলা বাদ করে এমনি আল্লাহ ডাক দেয়া বলেন আর কষ্ট দিও না আর চাপ দিও না সুরাইয়ের তেলাবাতের বড় কথা আমি আল্লাহ এই মুহূর্তে তার মরনের কষ্ট মাফ করে দিয়েছি ওই দিন আপনাদের বোধ আবেগ আমার ওয়াজ দুইজন এসে আপনাকে বসাবে আপনি চোখ করে তাকায় দেখবেন সূর্য গিয়েছে যারা দাফন করতে আসছিল তাদের যুতার শব্দ কবর থেকে শোনা যায় এই শব্দ শুনে এত নিষ্ঠুর হয়ে গেলে আমি ভালো জিনিস খাই নাই ভালো কাপড় পরি নাই টাকা খরচ হয়ে যাবে আর আজকে আমাকে রেখে দিয়ে তোমরা চলে যাও এমন সময় টাকা দেখে একটা পাখি তার বুকের মধ্যে গিয়ে বলেছি দুইটা পাকা প্রহস্ত করে দেখে বলে বয় করোনা দুনিয়ার সকলে তোমাকে ছেড়ে দিল আমি আমি তোমাকে ছেড়ে দিব না তখন মুর্দা ডাক দেওয়া বলবে আপনি কে গো একটা আমি আমি আর কালাম পাখির সুরে তোমার কবরের ভিতরে ঢুকেছি সকলে তোমাকে ছেড়ে দিতে পারে বাইর না আমি আল্লাহর কাছে দরখাস্ত করব যতক্ষণ পর্যন্ত জাননা বাগান না হবে আমি তোমাকে ছেড়ে বিদায় হব না তখন ওই দিন বুঝবেন কোরআন যে এই কোরআন নিয়ে আমি আমার কাছে রাখি নাই আমি বিশ্ব নবীর সিনামু বার্কের মধ্যে রেখে দিয়েছি বিশ্বনবীকে দেখা গোবান্ধু ও গো বিশ্ব নী এই প্রভু আমি তো আগে চলে এসেছি আমার উন্নতির কাছে সামনে বাসন দিয়ে এখন আল্লাহ রসুল দেখেন যে উম্মতে মুহাম্মদি একজন জবাব দিয়ে পুঙ্ানো পুঙ্কানো ভাবে জবাব দিয়ে যেতে পারবে না তাই আল্লাহ নবী হাগ দেয়া কর প্রভু হে একটু সময় দিবেন আদম আল ইসলামের কাছে যাব তো যাবেন যাওয়ার পরে বলবেন এই যে লাইনে দাঁড়ানো আছে ওরা তো আপনার সন্তান আর আমার অন্য তো আপনিও চলুন আমিও যাই আপনি বলবেন আল্লাহ এদের পরিপূর্ণভাবে